ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الوجيم بسم الله المحمن الوحيم الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ لَيْلَةِ الْمَحَرَّمِ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وسلم দোস্ত বুজুর্গো ওর মে ভাইয় ওইজো পঁচিশ বসর ও মহর ইন তন ফলে মাস ব্যবস্থা বে গ্রামর মফা মরফা जरा जरा গর্বার আসুন গরম চাইনে আওয়াজ হরগুন মহাফেলা চলি একান বলা ফলে প্রত্যেক বছর একান মহাফল দে এই মাহর উচিলায় দোয়া কবুল যে তার প্রমাণ বুখারি শরীফর গুহাদী বনেসরায়েলর তিন্ন মানুষ তারা বাইরই নয় তারা মাসিদার কোনো রাস্তা নাই ফার ওর মধ্যে উগ্র ধাক আস গাঁত বছর তিনজন গল্লুগের আল্লাহর হুকুম বেশি বেশি বৃষ্টি অনদ্বারায় ফারর মঞ্চাতন একান বড় ফাতর আয় এনে তারার গাঁতর মুকুট মধ্যে আটকে গে তার বছর তিনজন দেয়তা মানুষ তারা তিনজনে আকসর মজিয়ে সরলা পরামর্শ করল আত্মক্ষণ উপন্যায় সলার জীবনের মধ্যে গরিছার এই বালাখামর উচিলায় সলাগুড়ি আল্লাহ এই আহ আর গাছর মকুর হাত ইয়ান করে নিয়ত হিসে আর একজনে তিন্নতুন একজনের আর জীবনান মধ্যে আল্লাহর একা নাকাম গদি ছিল মানুষ আমিন আমিন হইতে থাকে আল্লাহ কবুলগর কবুলগর একজনের কেমন হাই আল্লাহ আর উগ্র স্বাস্থ্য বোন আসিল সুন্দর আশে কর্যন্তা নয় সাত বোন একতা খানোর বাদ দি ও স্বাস্থ্য ও তোর আশ এক করে দিয়ে বুঝুম সমক বুঝুম সমক বুঝুম খার আগদি আর আর এগার আর দিনার এনে দিবি জ্ঞান করি তুই আর লয় তো মিলিত পারবি তো ভাই স্বাস্থ্যবনী লড়ি বেলাই স্বাস্থ্যবনী যে শর্ত সরায় দি এ দুটো ট্রিবেন করি তৈর মিলিতি তাই এই দুটো ট্রি আর কোন মতে যোগাড় করবি খামায় রোজগার করি মূর্তারগ আনি বেশি আর কিছু মানুষের কোনো প্রকারে শর্ত দিয়ে এরকম জোগাড় করছে তার বাদে স্বাস্থ্য বোনের কাছে গেলাম ও স্বাস্থ্য বোন তুই নাকি শর্ত সরায় গজ্জ তারা এক গরম মধ্যে খনে তারা তো জন মিললি মিললি মানে এবার স্বাস্থ্য অবাই। তুই আল্লয় জানাগুড়ি পারবি আই তুল্ল বলে চলে সত্যান আর বাসনায় আই পাক পবিত্র আহ মিলামিশি গুড়ি পারবি সমগম গুড়ি পারবি তুই অন্য কিন্তু খালিয়া যদি আল্লাহ আল্লাপে তোরে আর জিজ্ঞাসা করে তোরা যে খারাপ খাম তাত খারাপ খাবার নাই আল্লাহর কাছে কোন জবাব দিত পারি নি অভাই এর বাহী ই আই যে গজ্জু মার বনিল সনিল খালি ইত্যাদ মরণ নপরিব না আল্লাহ যদি আরে ভোসার গড়ে কিল্লে গজ্জু আহ তখন জবাব নাই কথা কই আল্লাহ জিতছেন না এত বড় গুণা যা ওই গাছগু তু একজনে কই ও আল্লাহ আয় যদি সাই চ আর জানা বোন জনা এ সম্মান যদি তোরে রাজি গল্লা আয়ে আল্লাহ গজ্জি ল হয় ইয়ানোর আর আর গাঁত মুকুট একখানিরাট সাত আর গাঁতর আরীন আমিন আমিন ও আল্লাহ আর আর যে একখান খানগজি বলে হয়ে দিয়ে নেব আর কি হতাশ জানা নি দেখার মজ্ আল্লাহ ইজানোর গেলে আর আর গাঁত মুকুটন পাশর গান চলাই দে আর দুজনে আমিন আমিন এন করি দোয়াগর হঠাৎ গড়ি ফাঁতর একখানা হলি গেই গরকি গেয়ে গাঁত মুখ এত অন্ত সূর্যের কিরণ কিরণ দেখানো গেছিল সূর্যের কিরণ দেখা যায় কিন্তু আজও এ দুর্জা গা নয় এই আগুলো অসুদা তোর দরাই না খালি আয়স জানা নী আর নয় আয়স জনা গরি তিনজনাত আরেকজন হয় যে আই এক জীবনতাম গদি ইয়ানোর আই দোয়াগরি তোরা আটজন্য গড়িবেলায় আলসাজ গড়িবেলায় উগা গরফ পিলাম গরিচাল মশলা বদ বছর দুই বছর তিন বছর আজ আলসি সাজ বজ্জি বহাম বৃষ্টি খান হঠাৎ আন বা দে বাড়ি কিনলে গেই গার মা ঢাকা বাফিয়ে বাড়ি হাত চেয়ন তার প্রসিয়া আর গিয়ে গরিব বড়শাল নো রাজ বসত তিন বসর বাদ আসিয়া বা খেয়াল গজো ইতি গাছ উদত্তায় দু আল্লাহ তিন বছর বাদে আসছি তোরে চিন তিন চার বছর আর গুজানো না নৌকা চিনতাম কদ হঠাৎ ঘুরে গিয়ে গোল আর কিছু ফোন আছে তোমার তোমার তো তোমার তুমি চিয়ানা দিওনা যা ওই মারন মজ্জি খটা গরু খটা ছল খটা ওঠ দেখ না খরচ দেখি উগ্র রাখালো দেখা রাখি দিই খদে দেখি তুই গরু চল নিবেদ মসখারি নগরি তুইহাতে দু পাতি পাতিদি। তনা মো সিন্ন নো গোরু লো তন দু তিন নোস ইনে বচ্চা দিয়ে এচে আবার এচে আবার বচ্চা দিয়ে এচে গরু চল লোলাম দে ওট লইলাম রাখি দিয়ে প্রত্যাত গরব পিস রাখি দিয়ে ইউন দেখাল করে পেলাই চাইবে হজে না দাবি দেওয়ার নাই তার বাদে যাই গুরু চল বেসি এনে বল তিন চার বছর বাদে আর খাতে আসিয়ে তার টিয়া কুঁজি আর খাশে তিন চার বছর আর গোসব নীসা ফসা নিয়া শেয়ার খো দিত ভাবিলে হাসা তো ইউন বিয় আই গোর সল উঠলো যে ইউন তোর আবা নাই ও আল্লাহ এখন দু এইামাই সন্তুষ্টি অত্যন্ত অস্বীকার করি পেতাম তোমার ডরে ড্রিয় আজি এইবার দিয়ে আই গর লাম এই গরিচ নিয়ম তার অস্বীকার অসুদা তুই জানো দিলোর খবর এই সম্মান যদি তোমার দরে কিনে গজ্জি হয় এই সম্মান একটা অসিলায় আর তিনজনের গাছর মুখুর যে গান বড় সাত আয় আটকে গেয়ে সাত একটা আর আর গাছের মুখ না আর দুজনে আমিন আমিন আমিন ওয়াল্লা কবুল করো কবুল করো কবুল করো দু কবুল কর্ধি কান্দি তারা দুয়াঘরের তিনজনে হঠাৎ করে আরো সদ্য একদিন সরে গই গু তারা আজও বাইরের দুজনে দুজোয়া আর একজন বাকি আহা ইটি কৃষক হচ্ছে কিছু নাসির দান চল বগিচা দু নতুন দুধ দু তার মা বেখা বাইতো তার পশ রেখা বাইছ দেখ বউ আর কোন জিনিস নিল একদিন এই সহলরে অরে চলে গেই জঙ্গলের মধ্যে আস্তে আস্তে রাতে দিয়ে তার মা বাপ ঘুম গেই দুধ সবে রাতে দেই তার ফুয়াশা খানদের মারে বেড়ে বেড়ে ধরি আমার দিও না আমার দিও না আমার দুধ দিও না এন ঘরে ঘরের মধ্যে কিচ্ছু নাই আর বউ উশা উয় সার মা বাপ উন্দর মা বাবর অবস্থা কুয়াশা খান্দে ফেডর খুদায় তার বাদে বউরে বালতি দাদিও বালতি বাদ অন দুধ সুন গরু দুধ দুই আমি আর খাদ্য আর কিছু নাই আর কুয়াশা তাহার সঙ্গে সঙ্গে বেড়ে বেড়ে কাঁদের আবার আদি দুধ দিও না দুধ দিও না বললি বললি ববে যাহা চলিয়ে আমি এখন দুধ লোক মা বন্দি ওঠে রে গুরু সরে চে শহর জঙ্গল আসতে দেওয়ার ওই খানগুন কাবি চন্দির দুধুর বাল্টি লি এর যাম আর মা বাপ নিজে নিজে গুম নারা রে না তার মাঝ আ মুখ দুধরা আর লাইয়ু হারাম আর লাই হার বড় বড় কাছে উদাহর দু বড় হক মা বাপর বড় হক আলম ওলাম মুকুটুন হননি এটা হকরের শ্রেণী আসিয়া ডোজোর বাল চলে এনে তার মাতার ইন্দে তারা গোস না নাই নিজে নিজে উচ্চের তারা দেখা দুধ কো তার মুখাত দুধ খাই তার নিজে খাইলাম আর বউ রেখা বাইলাম ও আল্লাহ ঘাসবু তাই না দুটি ব্যক্তি ও আল্লাহ এই সম্মান যদি তোমার রাজি করি তোমার সন্তুষ্টি হয় যেই গই আর জনে খেলি দিয়ে ইয়ান না যাই কে কেবরে ভাত আল্লাহ হ সূর্য রোশনী কিরণ দেখা যাক দুনিয়া দেখা যাক কিন্তু দোয়া করি আল্লাহ আার গাঁতের মুখ কোন হটাই দিও আর দুজনে খান্দি খান্দি আমিন আমিন ও আল্লাহ কবুল গরো কবুল করো কবুল করো এই গাছিডারা দিত খবরে খবর ওই গিয়ে গই খবর গই এবার এই বসিলাই সাত গাছের মুখুট তো নজাই দিও এন ঘুরি দুয়াঘরের আদ দুজনে আমিন খর আম খর আম খর খে খেতে সাত গান বহু দূরে যাই নজ্ঞে গাছর মুখুট তারা গাছ চুন আপনা আপনা গরি হিন কমর ওসি ইত্যাদি ইসরা লোক চিন্ন মানুষ মুহূর্ত মানুষ ইশ্রা দোয়া খুব তোমার কম নাই তোমার কমর বসেলা দোয়া আল্লাহাক তো রবুল গরিব কি মা বাপ কত বড় জিনিস ও খাশ কলেজ গরু লইয় নেই গরু জ্বর দলাই দরবার গৌর দরবার ধর আজি আক্রসীর মধ্যে জ্বর দেল ও অত এনে তোর না আব্দুল কাদের জিলানী হক বড় শিক্ষাপরা হয়ে আব্দুল কাদের জিলানিং তুই এবার হাসেব ভাই তুই তোমার পিস বংশ নবীর সাদতন সুন্দর বেশি শিক সুন্দর বেশি আব্দুল কাদের জিলারে তোমার পিস এবার চেহারা বুঝু দয়ার মায়ার নজরে কোন দিন হজতো আপ দিচ্ছ নয় কিন্তু তার বাপ তার মা খালা এন খালা দেশরি তখন নপরে মশায় ন দেখে এন খালা মা মা বাপর চেহারা প্রত্যেক সরি কবল তোমার আমল নামে তুই মা বাপ বড় না আব্দুল কাদের জিরা নিবার তো হ্যা মা বাপ বর নয় না হায় হায় হায় হায় হায় মা বার কদর নগরর দেনে না ও রছ মউস মা আজ মজবন্ধ দইনে শালু খর গদ দি আইনে গরল জইনে দবা গরো দেনে না এন্ডে বাবা বাবা বাবা খো দেনে না সরম গর মজ্জ তোর বাবা সে কমা সে এই মা বাপ মরই বই কোন দিন গক ঘুরে গরাইনে তর মা বল্লাই স্বভাব নক পসত না এই মা বাপ মানে প্রত্যেক শুক্রবার সপ্তাহের যুদ্ধ হয় তুই আসা তোর গুনামাফ হইব গুনামাফ হইব গুনামাফ হইব আবদুল কাদের জিলানি তৈবংশ তোর ফির এবার চেয়ার হাউসে হজব সবভাতি নয় নাই। কিতাবনাই কোনো কিতাবনাই তোর লেন্ডাইয়া বাপ ফলাইয়া বাপ খালা বাপ খালা মা ইারা মরি খবর যাইনে জিয়ারত গড়ে দিয়ে تو رو گونه مفجده گوی تو رو گونه مفجده گوی از یه مبار حق نسیند دنانه فاق کلی خانه نا و توانه خانه مباره نسیند اوی فاله یه رسیند لنده یه رسیند اوی مزاردزه یه نه که گرست توی ده گره فشتابه مزاردزه یه نه گروز آدم মুসল্লি রেখা ভাই মুসল্লি আর এনায় দেলে রে লোজ কর হা আহা। মা বল কিছু করি নেন্লাই এই তিনজন একজনে আজিয়া মাবর কটর আগে খুঁড়ে না খাবায় বউরে না খাবায় যতক্ষণ মাবর নিয়া দোয়া আজিয়া আর গাছ মুখ আজকে ছলি জানা হলি জার কুজেনা তারা বাইরে গেল জানা তো রাত কাম নাই নিয়া এই নাকি অসিলায় আর আল্লাহ না গরব পাই গরব পুরু চাল কিনে মাত বড় গেলে গরব পু চল দিয়ে গেলে গিয়ে বড় হক সে আওয়াজ উন্মি হয়ে একজনে আরেকজন সে তিন্ন পুজো বরাবর যদি হক পাই হয় হক এই মানুষ এইবারতে হাত পাইব তিন নজা বরাবর বেশি নয় আড়াই পজা বরাবর দারহাম এক দারহামর সব আগর একবার আড়াই পইসিয়া তিন পজা পাইব ই মানুষ চা ইন আদায় না করে বাফো না করে এই অবস্থা দুই গোজন আল্লা পয়সার হকার পরিবর্তে বিবরণ বল নামাজ তার আমল নামাজ নাই তো হইলে এবার গুণাস আমল নামাজ সাহায্যে এই টিক গুনা এই মানুষ নিচ্ছে পুজো নাই পয়সা নোমাত তুমি আদায়ও নো আব্দুল্লাহ আমার তুন তিন পুজা বরাবর হর্তে গুণা লই আনে তোর মাথার মধ্যে বোঝাই করিয়ে নে তোর জগত নী কেপ আর আল্লাহ করে কিন্তু বন্দার হক মাপ গচ্ছেন না আর ঘর কাগজে বাঁধে দিওস আর নদীর মেরামত করে দিয়েছ তো আমি বন্দার হক মাপ গচ্ছাম না হয় বন্দার ন মাপছেন কাত বুতুর সাথে আল্লাহ অস্বীকার করে খরচাম চেয়া আপা প না ভাই কিন্তু আলমার মুকুটুন উন্নি তিন নবজা বরাবর সকল লাই সাত নামাজ না উগেমানোর বোঝাই তোর জগৎ নিক্ষেপ করিব কথা বুঝ বুঝলে গুণাবার কথা যে সকল লাইল হক না খাই সরল হক না খাই আল্লা মাপ গত্য নয় অন্য কেউ জীব শেখা নগদ্য আল্লাহ মাপ গত্য নয় বন্দার হক এই জনা গুণা জেনা ন ঘরে স্বাস্থ্য বনে তারা যজন দুমিকা গে গে ন ঘরে জেনা কিন্তু আল্লার বয়ে জানা নারে জানা না হকাইনের সিলাই দোয়াঘরের মা বুঝিয়ে হক মা ভাই যতক্ষণ দুধ ন খায় তারা ন খায় ইয় নে কাম। তিন কামর বসিলা যখন নাকি দোয়া করে সারা গাঁতাই এত বড় গাঁত মুখুন বহ দূরে সরে গিয়ে গো এসলাইনেক কামর বসিলা তোমার দোয়া করি বা ও শাশক কল ও যুবতী অকল খবরদার খবরদার এ জানাত বাঁচিবা জানাতা জানাত বাঁচিবা সবও জানা ঘরে হাতে আসল যে না হয় সবকে তাজনি হুমান নজরু সবের জনা করে আল্লাহ নদী বেয়ান বর্মার খন মায় নিকা খায় সন্ নজরে এই গরম গরম সীশা তোমার সগুর মধ্যে ডালি দিব খালি এক মারত আজাদ দিব যে তোমার তুমি সহ্য করি পারিবা না পারি তুই চিন্তা করিসদার জানাগর নগদ্য কনমে হাতে নদৈর্ সৌন্দর্য সাইবে তার তু জেনা ঘুরি পেল খবরদার খবরদার জেনা তুম বাঁচিবা সরর হকতুন বাঁচিবা মাবর হক চিনিবা মা বর খেদমত মবার নফর মানে গরু নয়সা অবজ্য সাল নেওয়া তার হারমিয়ে মবার অবজ্ঞা ও যদা রব্বুকা আল্লাহার হক আদায় করণের বাদার হক আদায় করি মাবার হক আদায় মাবা বরমরুদ্ধি আর আল্লাহ তিন কেদিন মা মাইছুর আল্লাহ তালায় ব্যস্ত হারাম করে দিয়ে আসে ভাষে কুয়াশা বোত শুক্রিয়া দায় গুড়ি তোমারা মাফল প্রত্যেক বসত দেওয়া তিন দারা তোমার ফায় এই হাদিস রসুল সাল কি মানুষ তার হারাম করে দিয়ে এক নম্বর জার হারাম করে দিয়ে مد من الخمر شرابی مددی شراب خون نفواسا تاگیلی اللر واسکه تاو بگرو مد خون نفواسا تاگیلی جوکلا خون نفواسا تاگیلی اللر خواست تاو بگرو خونه آلم رخواست زین سلم درگرو বুঝি পুজো মত খাই মত খাই শরফ খায় গ্রামে জন পাল আগারটা বারটা বাজে বোতল খাই বোতল বুঝু নাই বুঝু সারা পর বোতল বা বোতল খাই জানে মাথা সাদের ওই জন্য কালাকালি করে চিলাকলে করে না করে না ফুয়াশা যুব তার হার যতক্ষণ পর্যন্ত তোমার তো নদী ব্যস্ত নয় مدمن الخمر এখন ইතරারে কোনদিন ফুজার গেল ওই যে বলে شراب খস شراب না গছনেক না তোর बाप से बड़ा आदमी होतইল তি হত্তুনি ইন শিকিলি شراب কর কাদু তুরায় شراب না হয় তো কি খzze কাদে আই অমৃত মৃত সঞ্জীবনী সুরা ইন শারাব নাম্মান বদলি রে শরীর বদলি মৃত সঞ্জীবী সুরা খাতে আচ্ছা জঙ্গলাত বলিনি আমি আচ্ছা দালি বাজার দা এবার খাসি ইভাবে খাঁসি ইভা খাসি দা গোষ্ঠা হইবে না নাম তো বছর দিল দিয়ে নবুজো কথা কি বুঝিলা নাম খাসি হইবি কিনব ইা খাই সরবান নাম মিলিত সংজীবনী সুর আসল সরমান বদলে খাইছো সাধ্য বুঝছো না খবরদার খবরদার খবরদার সারা ন খাই সরফ না খাই যারা খুব বেলা ইউ সারি দে সারি দে তো অন্ন খাইম খাই বড় বড় গুণা প্রায় কমজোর মানুষ ছেলেট তুমি সফর করি আজি আসছি যে জয়ন্তীর নন্দ আরো খেলাই নোয়াখালি আরছি তিন কে দিন মা মানুষ হচ্ছেন এক কে দিন কল কন সরাদী ব্যস্ত হারা আরেক মা বাপর না পাপর অবাধ্যা মা বাপের উঁচু নিকা জাতীয় করৌ নিকা দৈন্য কুয়াশা মা বাপর কথা নজরে কথা নজরে মা বাপরে আরো গোলামে ব্যবহার করে এই মাতা কীটার নাফার মানি গরণ তার মা বাপরে হারা নগরে ও ফুয়াশা মা বাপকে নারাস্তা যাই নে মা বাপ মাপ চঙ্গি বেড়াই ধর বাপক চাঙ্গি বেড়াই ধর জাতক মাপ নগরে এতক্ষণ সারি নদী মা বেল সজল্য দিল তোরা যদি এক কেনা সবজি খাঁসি হাজির হয় মা বেজে গাই খুঁটে যেগুই আর শোয়া খেং করি বাঁচাই উম শাখা খেং করি বাঁচাই মা যারা বিয়ে নারা কোচরা যারা বিয়ে গজ্জ কে তোরা কোচ করি গা আরাম আর হায় হায় হায় আজিয়ে মাবর হকা দে বড় বড় হতা করবা ইঁকে তুই উঁতকে যত গই মা বলা দিয়ে বি তোর তুই ও মাইয়া খাওয়া মরদ পাসগুড়ি মা বহা দেবী সলসিদাগুড়ি সরাল দেবী সদে হারাম গরি বৃহস্পত্যান যতক্ষণ মা বহরে রাজীনগর সবে ভরা সবে কদর উন্মুদ্ধ দোয়া বললে তো নয় মাবর না পৎ মা বলর অবাদ্য সহ মা বলার খবদ্দার এই দুই কিসিমা মানুষ চাল্লা দিয়া সহারা আর এক মানুষ বদ্ধ ই আল্লাহর বয়ানো তুমার বোর সবাই জড় তাই হল তাই মোত ভাই ভাই তো ভাই দিয়পুত দিয়ে বার নিজের বনুজির দেখা মৌ তোমার দিবির দেখে বাই নো আস না দেখা দেখা মৌ নু আস না দেখ বাপ নো আস না এই তোমার ববু দেখ নয় দেখা দেখ দে বাধা ন তোমারে দয়ুস কই গো তোমার দয়ুস কই গো তোমার নমাজ বত বতে কয়াল খালা গড়ি গেলাই কোয়াল গালা খালা গড়ি গেলাই তোমার নমাজ আল্লাহ কবুল নাম লাম ইটাল কথাবার্তা কত পারি কিন্তু দেখা দিচ্ছ নয় দেখা দিচ্ছ নয় তোরা জান আজ সর আছে ফান বানাই বানাই দেেন না দেখেন দেখে আর কিন্তু আইয়ে ভাই আইয়ের পৌতো ভাই আইয়ের ইশেরাল দেখা দেয়ারের অন করে তোমারের দইও কইব তুই বাধা কেন দিলা ও দিদি সাহা সত্য বাইরে তুই দেখা দিচ্ছি না কথাবার্তা ওর তাই কথাবার্তা খোঁজ করবি দেখা দিতে পারছি নামে ফোন দিন ভাই সারা দিয়ে বৈজ না তোমার পর্দা বৌদ্ধ চলি পেল খা তোমার না নখ নামাতে ইচারা লোক মারত দেশ ভাই জালসাই তালস ভাই তো ভাইস ভাই মহাসভাই তুই কোনোদিন সহবাগরের বিধি রেখ এতদিন পর্যন্ত তোরা কেটে যুদ্ধ ইচারা রে দেখা দিওস যে আইও কিছু না বই আই ন জানি কিছু তুই এই তুই দেখা না আশারি কী হা লগর ইতরাও যাই বউরে হইবে নিজ খোঁজ পারিবে কিন্তু তোমার আর ওয়াজ বিপি জানা আছে মানা নাই ইমান আছে এক নাই শুনুন আছে বউরে পর্দা করুন ও সমস্ত বউরে দিয়ে বেশ পারি জানো কিন্তু জানা আসে কি নাই মানানা মানান মানোনা পরধান করিবেনি আজিআ যাই এনে কো যা বৌরে পর্দা একবারে একবার ট্যাঙ্গা পর্যন্ত চিল আর সিলাই দিবা সুন্দর সুন্দর ডিলাগরি করি একটা সিলাই দিবি সব্য সিলাই দিবা বসত্রী আর আর বটং বালা ঢিলা দিবা সুন্দর করে একখানে ডবল কাপ দিয়ে বটং লাগাই দিবা তার এক মাথার বুধ দিবা ডান ঘর দিয়ে আহ ফাঁথলা ঘর ন হাতলা ঘর অডনা দিলি পাচল করবারি দিচ্ছি শিলোয়ারের রেবা নবুঝ না শিলওয়ার লম্বা কর্তা ওড় না তিন ওয়ান পিস থ্রি ফিসু ওলছে ওয়ান ফিস একখানি দশ হচ্ছে এক হাজার হচ্ছে বারো হচ্ছে ও না ওয়ান পিস এ রইল্লা সারি দিয়ে না তোমার বউাজ পড়লে কত বাড়ি দেখা যাক ইন্দি দেখা যাক ইন পড়লে নোহাজ মার্কেট চিনি অন্য দেশ এক দু তিন পর কিনলে তোমার বউর হ্যাঁ সাদা খালা ইন দেখা যাক খোলা দেখা যাক না না একবার রোহন ফলার পাতল পাতল শাড়ি কিনে দি খবা সুন্দর করে ডবল কপ দিয়ে বালা বালা খাই হ্যাঁ মধ্যম শ্রেণী দাঁদল নহল নয় হেলি বউরে সিলাই দিবা আর বউরে মার্কেটিং করে যাচ্ছ নদী বাজার অন্যদি কি তোমার বউরে সাবিন হয় না ডুবে জামাইতে এক আমার বেড়ে দরদ নাই একটা বার গড়ে ধারা গেলি করে এন করে ওন করে মরস্প করে সূর্য কলে মাইয়া ফুয়া ফাগি বাস ডবল গলি বেতন সারা খামাই খামে গেলে গে তোমার বোতল আইয়া ক্যা বাজার গো আগে তোমার জমানো ময় বাজার ন দেখি ইয়িয়া আনা যায় না আল্লাহ লোটু অকালে গিয়ে গরিব আকবর খবরদার নি কেন চাইবা তোবা তোবা করি সাত ফুল্লা ফরিবা তোমার বউর ফটো নতুলবা তোমার ফটো নতুলবা তোমার মা বাবার ফটো নতুলি ঘরের মধ্যে ফটো তুলে তুলে রাখে দি হায় হায় যে ঘর জানদারর ফটু ফটু ফটো থাকে খবরদার খবরদার খবরদার তুই ডুবে যেতে লাগে তোমার ঘরে বই খালা তারপর বউ বিতে নিতে গায় গায় ডুবে গেলে জন আয় এই মাই নাম যে গন করবো এইবার নাম ঔরত ইয়া তো মাইয়া মরদ পয় যাই আল্লাহ আল্লাহ আল্লাহ হাওয়াই আড্ডাত গেলে দেখা যাক মরদ পুনে বান্ধি মাইয় পুল চুল একবারে হিন্দি আব্দ খামাই দেখা দেখো না আহ আহ হউলা বলা পো উল্টা জমানা লা হউলা বলা পুয়া খাওয়া উল্টা জমানা অত বনে মর্দ ও মর্দ জনানা অত মর মরত মেয়ে হয়ে মিয়া মর মর মার দশ লি লা মর্দ ঔর তো মরি মর্দ জমানা মর জমান খুব আর দশ তারিখের রোজা রেখু দশ তারিখের রোজাল ন দশ ইয়াদ দশ এগারো এই রাখি ইয়ার দুওয়ারা ক আব্দা উচ্চম রোজা এই রমজান শরীফর বাদে নকল রোজল মধ্যে এই দশ তারিখে মরম রোজা এই উচ্চম রোজা এই রোজা বো রাখি نتاریک دستاریک 10 داشت اگره یا نا داشت اگره روزه راکی بله چشته گری بید بدات خرن نگری بید فردی یا باین گری بود تره مرمر بدات این زرکوره امک دمک باران این کتبو نایی خونه بکت این لیگن بدات بدات بدات قید در گرید تاری بید بازا زوید ادواه এই দিনে খানান মধ্যহসাব গরিবা কইলে দিন এক কান তরকারি হইলি এই দিন দুই এমপির দিন গরিত ছারিবা ফা আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারা তারা সোয়াছিয়া গুন সোয়া করে কাম হায় আগদিবে আনবুধি নেক কামর ওছিলে দোয়া কইলে দোয়া কবুল হয় honored mai সিনেমা ন দিও নাচ গান মাহ ও আল্লাহ তারা কামর ওসিলায় তার গুনা খাতা দিয়ে একদিন মাপ ধর এই কুয়াশা কল সংগঠনের মাধ্যমে যে কুয়াশা কলে আল্লাহ এই মাফলদের কিছু ফায়দাওয়ার মানসাম ইয়না বিষয় চালু রাখি সারে বানার আল্লাহ তো সিদ্ধান্ত বসতি দু হাজার এড়া আর যদু দুট ন ইশারাল্লা দোয়া আল্লাহ সংগঠনের দিয়ে পরীক্ষা কি তারা ইতারা পরীক্ষা মধ্যে बाला फाज बिलिस करे पर लेखा लखित करे पर अल्लाह तआला इस सारे देहन याद जिगुवानीन लिखित करे पर सारे तो सिख जाने दिया अल्लाह अयकरम लखिमे या रहम इब्राहिमी आमीन लखशर ক্রমে নয়ার হমিন বসে দিয়ে কন মজিয়ে আগে দুঃখ মাদ্রাসা খুঁড়ি বেলাইছিল একজনের দার্গু মজবুত আছে এই রে উগি টানি টুয়া গড়ি রাখি সারি রে মরে কাসুম সব দিবে খালি গিয়ে মুক্তি সাপ আল্লাহ মেহরবানি করি এই মহাল্যান কবুল কর্লাহ এই মহা কল্যাণ কবুল কর সংগঠনের তারা পরীক্ষার তারা পরীক্ষার মধ্যে অভিজ্ঞ আল্লাহ আরো গণী বসছে খালু মির খালু ঠারুন তারা গুন আসা করো আরো বাক নেক আশা রে তোরা করি দেওয়াল আর খালি আল্লাহ আর মানুষ আল্লাহ অনরতুন দোয়াশায় অনরতুন আল্লাহ যে মাই সারিগান্তর আস্ত দরজা মাইয়া পাল্লাই খোলা থাকিবিন্দি মনে হয় উচ্চারিব মাইয় কল নমাজ রমজানি স্বামী তোমার দেশ আছে স্বামী মত গরিব আর পর্দা মহিলা پر دموزیم سولی با آمد. پر دموزیم سولی با ای سرگن خواهم فسابتا نماز قدنگو جو رم نماز روزا لکی با شامیر خدمت گری با آد پر دموزیم سولی با دیاشتا نماز جو اشتوان برا برا گیچه سه زنده منو خواهیم ددخلت پری با مجھے نماز سلام قریبا اے اللہ ما قبول کر اللہ ما قبول کر اللہ ما قبول کر اللہ ما قبول کر یا رب دعا چاہیے یا اللہ ترى نیت شکر قبول کر دے اللہ نیت شکر قبول کر دے اللہ ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وبارك وسلم رحمته يا رب জে yeah, আোনে